এখন আপনারা শুনতে পাবেন জুলফিকার হামদনাথ ও গজল পরিবেশক দলের কণ্ঠে হামদ নাথ ও ইসলামী সঙ্গীতের বিশেষ উপহার আর আলার মেহমান আর আলার মেহমান আর আলার মেহমান